আর যদি মনে হর না শিরের সামনে মাথা নয় জুতার ফিতার মতো মনে হই না শিরের প্রতি ভক্তি আছে অবশ্যই ভুজা দেখি ফুজা এখন দেখা মাথা নয়া ফিতা বান্ধন আর সামনে মাথা নয়নি একরকম নেই মাতা নয়া ফিতা বান্ধলে হয় না যে ভক্তির অন্তর ভক্তি লইয়া সীতার প্রতি অন্তর ভক্তি লইয়া মাতা নয় যে মাতা নয় সংসারের টেকা উদ্ধার করালে আর চিরের সামনে মাতা নয় অন্তর ভক্তি লইয়া অন্তরে ভক্তি নিয়া তার সামনে মাতানত করার নাম ওই পূজা আল্লাহর সামনে মাতানত করার নাম ওই এবাদত যে গৌকায় এবাদতে আর পূজা শুনছিল যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ গৈরুল্লাহার সাথে করলে পূজা হয় অন গৌকাটা হল গৈরুল্লাহ পিঠের নাম আল্লাহ ছাড়া অন্য কিছু মূর্তি হইলে মূর্তি পূজা ফির হইলে ফির পূজা খবর হইলে খবর পূজা দুর্গা হইলে দুর্গা পূজা দর্গা হইলে দর্গা পূজা মাঝার হইলে মাজার যদি সন্তান চায় এটা হইলো মাজার বুঝা দেবতার কাছে যদি সন্তান চায় এটা হইলো দেবতা বুঝা এমন কৌ কম দেশ মুসলমান সমস্ত পূজারির অবস্থা বোঝার লাগে একটা গল্প নাই আপনার আরও নাইকি আগেও এক মুসলমান বেখায় চিহ্ন লইয়া মাজারও যায় আর ব্রাহ্মণে দেবতার বুক লইয়া মান্ডব গড়া দেবতার খানি বেড়ার বসায় কুক দেবতার খানি লইয়া মান্ডব গড়া যায় দেবতার গড়া যায় আর এক মুসলমানের মাজারেও চিমনি লইয়া মাজারও যায় দুজন রাস্তার মা দেখা একজনে আর একজনে জিগায় যাও মুসলমানের ব্রাহ্মণে জিগায় খুঁজাও হয় দেবতার বুক লইয়া যায় গেপ্তার সানি লিয়া যায় মুসলমানের জিগায় দেবতার গরম খানি দিলে গিতা হয় দেবতায় পুসি লই যা দল দেয় দৌলত দেয় শান্তি দেয় সন্তান দেয় সটল দেয় এই দেয় সেই দেয় আচ্ছা ঠিক আছে তোমার দেবতারে বুক দিলে এই যায় সেই দেয় ব্রাহ্মণে মুসলমানদের গাই তুমি বই যাও বলে আমি চিন নি আমার বাবার মাঝারও দেয় বলে বাবার মাঝারও চিন শান্তি দেন দন দেন দৌলত দেন আওলার দেন সন্তান দেন এই দেন সেই দেন বলে পেতো দেখা যায় তোমরা ধর্মে আর আমরা ধর্মে চুরারে কম আমরার মান্ডব গরব দেবতা বুক দিলে আমরা সুখ শান্তি দেয় এ হারা তাহে হারা সুবান আর তোমরা দিলে সুখ শান্তি দেন এম করা আর কোন ব্যস তোমরা তোমরা জন্মের বেঞ্জে চিমনি দিলে শান্তি দেন এম করা আর আমরার জন্য হুকম হুকম আর আমরার জন্য বুক দিলে শান্তি দেন এম এই হুস্তানুবাক এই দুই ব্যাকম ছাড়া তোমরা জন্মে আমরা জন্মে আর কোন ব্যব নাই বেটার বেটা বুজা থাকলে বাদমায় এই বাদমার বুজায় আর মুসলমানের ইসলামের ব্যাক কত রয়েছে এই জন্য আমি নাকি রাম শক্তিরে বিরা প্রত্যেকটা মুসলমানের বুজাদের হার এবাদতে আর পূজার হার তো কম যে আচরণ আল্লাহর করলে এবাদত হয় সেই আচরণ গবিল্লাহার সাথে এই কথাটা অত্যন্ত জরুরি কথা সমস্ত মুসলমানের জানা দেখা দরকার চরণ দেখা দরকার আল্লাহ বলেন হেন সকল তোমরা আল্লাহ বাবত করো যিনি তোমাদের সৃষ্টিকর্তা কাজেই সমস্ত মানুষকে যেহেতু আমরা সম্ভব করেছেন যারা জৈর উল্লাহার খুঁজা করে এদের প্রতি এই নির্দেশের মর্ম হইল জৈর উল্লার খুব একমাত্র আল্লাহর এবাদত যারা বৈরুল্লা খুঁজা করে না কিন্তু করেন। এর প্রতি নির্দেশ হইল তুমি আল্লাহরে অন্তরের এবাদত করো এটা তোমার ঠিক। থাকে কিন্তু শরীরের এবাদতো আল্লাহরে ভরা যে সমস্ত মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে একমাত্র আল্লাহর কাছে মাথা মতো করা যাইব আর কারো কাছে মাথা মতো করা যাইব না তার অন্তরের দ্বারা আল্লাহারে এবাদত করব কিন্তু তুমি যেন আমার না তোমার শরীরের দ্বারা আল্লাহ এবাদত কর যে সমস্ত মুসলমানে আল্লাহরে লা শরীর বিশ্বাস করে এবাদত বলি কী করে তাতে গুনা ফাট এদের প্রতি নির্যাস হইল আল্লাহর না ফরমানি সারক গুনা ফাটা খাঁটিভাবে আল্লাহর এবাদত করো অন্তরের সাথেও খাঁটিভাবে আল্লাহর এবাদত করো শারীরিকভাবেও খাঁটিভাবে আল্লাহর এবাদত করো তোমার ধন সম্পদের দ্বারাও খাঁটিভাবে আল্লাহর এবাদত করো তোমার বাচনিকের দ্বারাও কেরাম আয়াতের ব্যাখ্যায় যত কথা লাগছে সব কথার কারণর মবা নতুন কথা যত গৌরুল্লাহ পূজারী দুনিয়াতে আছে সাই মাজার হুজাও সাই মূর্তি হুজাও যত পূজারী আছে দুনিয়াতে যখন মহা মহাবিপদে করে যে বিপদ থেকে রক্ষা করার মত কোনো উভয় আর দেখে না খুব তখন হয় না মধারের বাবা আমারে বাঁচাও তখন ইন্দুরাও হয় না মান্ডবরের দেবতা আমারে বাঁচাও তখন অগ্রী হয় সৃষ্টিকর্তা আমারে বাঁচাও সুমানমুঝি সুদিন দেবতা সুদীন মাদার আর সৃষ্টি সৃষ্টিকর্তা এই কারণে আল্লাহ ফুল আরামী রাম্পা কুমুল্লাগি হালা থাকুন বলতেন মহাবিভোধের সময় যেমন সৃষ্টিকর্তার দরকার করে সন্তান সাইবার সময়ও সৃষ্টিকর্তার কাছে যাও সুখ সাইবার সময়ও সৃষ্টিকর্তার কাছে যাও ধন সম্পদ চাওয়ার সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে চাও দোকানো বরকত হয়েছ সৃষ্টিকর্তার কাছে খাও ক্ষেত্রই তো সৃষ্টিকর্তার কাছেও বিভেদ মুক্তি হয়েছ সৃষ্টিকর্তার কাছে খাও সকল সুদারীরা দুখানো বরকত হবার লাগে গরমুল্লার কাছে চায় ক্ষেত্র ফসল বেশি হবার সন্তান পাওয়ার লাগে গৌরুল্লার কাছে চায় মামলা মোকদ্দমা জিতার লাগে গরমুল্লার কাছে চায় ইলেকশন ও নির্বাচনা ফ্রাস করার লাগে এমন বেমার অজান করে যেই বেমার অপারেশন হয়ে যাবা হয় না ক্যান্সার ই সময় আল্লাহ কাজে যায় কখন তোমার গেলে হল ক্যান্সার হয়ে কি বাদে যে তাক কোনো হিন্দু দেখতে আর চায় তখন কাজ কি বস্তা বাঁচাও কোন মুসলমানের কোন খবর বুজারি মাদার বুঝারি ফিট পুজারি ক্যান্সার কি বাদে আর হয় না সি রামারে বাঁচাও আর কয় না খবর আমারে বাঁচাও আর কয় না মাজারের বাবা আমার এতাও তখন কয়াও এই কারণে আল্লাহ রব্বা তুম্লা হালাকুম বলছেন কাবলিকুম শুধু তোমাদের সৃষ্টিকর্তা নন তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টিকর্তা আল্লাহুম চাকু যাতে তোমরা উদাবীর হইতে পারো যাতে তোমরা পর হেসগার হইতে পারো যাতে তোমরা আল্লাহওয়ালা হইতে পারো আজকে আমি বাড়ি থেকে আসার কারণে রাস্তায় অনেক সময় অতিবাহিত হইয়া গেছে এবং আসার পরে আমি নামাজ পুজো আপনাদের মধ্যে আদি রচিত এই কারণে আজকে বিলম্ব হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে বিলম্ব হবে না ঠিক দশটার থেকে আমি আপনারা যদি উপস্থিত হইয়া যান ঠিক দশটার থেকে আমি বয়ান শুরু করবো ইনশাআল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন বয়ান শেষে আবার অন্তত দুই চার ঘন্টা ঘুমাইয়া আবার যাতে পারেন যাওয়ার জন্য এমন বয়ান হবে আল্লাহ আপনারা আগুন লাগলে না হিট লাগলে আর আগুন লাগলে কি তা আল্লাহ কুল্লামা নুনু দুহম জুলুম আগুনের সোয়া লাগার সাথে সাথে চামড়া জ্বালাইয়া চাই করে দেবে চাই বাতাসের সাথে মিশে যাবে আবার নূতন চামড়া গজাইয়া দেওয়া হবে আবার জ্বালাইয়া সাই করবে আবার নূতন চামড়া গজাইয়া দেওয়া হবে আবার জ্বালাইয়া সাই করবে এক সেকেন্ডের ভিতরে এইরকম কয়েক শত দফা নতুন নতুন চামড়া গজাইয়া দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া সাই করা হবে এই আগুন বার্নল দিয়া ই বানিয়ে যাই বলি কি না কোন আপনারা এই জন্য আল্লাহ যদি আল্লাহর কালামের মত সুন্দর কালাম বানাইতে না পারো আর পারবে তো নাই তাহলে সেই জাহান আগুনকে ভয় করো যে জাহান্নামের আগুন খুদা দুহীদের জন্য দের জন্য তৈরি করে রাখা হয়েছে এই জাহাঙ্গ করো। আগুনকে বয়গর ফাঁসিলা না ভার দ্বারা কি প্রমাণ হইল কুরা আল্লাহর সত্য কালাম কুরান কালাম যার কাছে না হইল দিদি এই মন গড়া বানাইলেন না আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হইলেন এই কুরাণের দ্বারা কি তার নবুয় প্রমাণ হইল না এইভাবে আল্লাহুল আলমিন এই সর্বশেষে আলোচিত আয়াতগুলির যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের রেশালত প্রমাণ করলেন কোরআন মোহাম্মদুর রসুল্লাহর রসুল হওয়ার দলিল কোরআন মোহাম্মদ রসুল উল্লাহমের শেষ রসুল হওয়ারও দলিল তিনি নবী হওয়ার দলিল কোরআন তিনি শেষ নবী হওয়ার দলিল কোরআন নবী হওয়ার দলিল কোরআন কিভাবে আর শেষ নবী হওয়ার দলিল কোরআন কিভাবে ইনশা আল্লাহ আগামীকাল বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকে এই পর্যন্ত যা আলোচনা করা হল আল্লাহ আপনারারে আমরা বুঝবার এবং সেই অনুভাতে আমরা আমল সর্বার্থবিজ্ঞান করবো আমি سبحان ربك رب الهزة عما يسفونا على للمصلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على قد خلقه محمد وآله وأصحابه أجمعين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واتنا غاب النار কালাম সঠিক ভাবে আল্লাহ তুমার কালাম অনুভাতে আমাদের জীবন গড়ার অভিযোগ করো ইয়া আল্লাহ তুমার কোরআনের তফসির উশিলায় আমাদের জিন্দেগানকে হেদায়ত করো আল্লাহ কোরআনের মুসলমান মুমিন মুসলমান দান করো ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দরখাস্ত দোয়াকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আমাদের যারা তোমার দরবারে যারা যত রকমের আশা ভরসা নিয়ে হাত উড়াইছেন প্রত্যেকের অনেক বাসনাকে খবির মঞ্জুর করো যা আল্লাহ আমাদের দেশে শান্তি বিরাজ করিয়া দাও আয় আল্লাহ সব রকমের অশান্তি দূর করিয়া দাও যা আল্লাহ সারা দুনিয়া থেকে অশান্তি দূর করিয়া দাও ইয়া আল্লাহ সারা দুনিয়ায় শান্তি বিরাজ করিয়া দাও যা আল্লাহ যারা শান্তি জন্য কাজ করেন তাদেরকে গাইবি সাহায্য করো যা আল্লাহ যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে হেদায়েত করো আয় আল্লাহ যে সমস্ত জালিমদেরকে যে সমস্ত যে সমস্ত সন্ত্রাসীদের নজিকে হেদায়ত নাইয়া আল্লাহ তাদেরকে তোমার কুটবতী হাতে দমন করিয়া দাও আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম মুহাম্মদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে বল দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলয়না ইন্নাকা তাত tawওয়াবুর রাহিম ওয়া সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াকুনু ওয়া সালামুন আলাল মুসলিহীন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিনা ওয়া সাল্লাল্লাহু রমজানের দশ দিনে যদি না গুনা বন্ধ করতো মাদের দশ দিনও যদি ভারে তাদের জন্য বলা হয়েছে মধ্যের দশ দিনেও যদি দিতে তোমার জন্য দশ ভিতরে সমস্ত যায় দশ যদি না শেষের দশ যদি তোমার যত ও জাহান করিয়া দেওয়া তাইলে রমজানকে গুনাগার মুসলমানের জন্য কতভাগে ভাগ করা হয়েছে পয়লা দশ দিনও যদি গুনাশার তাই হার রহমত মাজের দশ দিনও যদি গুনাশার তাই ধার মাক শেষের দশ দিনে যদি গুনাশার দিদি তাই ধার না আর যদি প্রথম দশ দিনেও ভারণা মাঝের দশ দিনেও ভারণা শেষের দশ দিনেও ভারণা তোমার জন্য রমজান রহমত নয় তোমার জন্য রমজান না রমজান কে আল্লাহ আমাদের গুনামাফের একটা আলাদা ব্যবস্থা হিসাবে মুভাসীর যাচ্ছেন রমজানের দ্বারা গুনামাফের আলাদা ব্যবস্থা কিভাবে হই মানুষ নিজের শরীরের দুইটা অঙ্গের অবাধ চাহিদা পূরণের জন্য বেশি গুণা করিয়া থাকে দুনিয়াতে নিজের শরীরের দুইটা অঙ্গের অবাধ চাহিদা পূরণের জন্য বেশি গুণা করে একটা অঙ্গের নাম জিব্বা আর একটা অঙ্গের নাম লজ্জাস্থান। জিব্বার অবাধ চাহিদা পূরণ করতে গিয়া বহু গুণা করে লজ্জাস্থানের অবাধ চাহিদা পূরণ করতে গিয়া বহু গুণা করে রমজানের রোজা রুশিলায় এই দুইটা অঙ্গকে কন্ট্রোল করিয়া দেওয়া দিনের বেলায় গড় হালাল খানা টাকা অবস্থাতেও জিব্বার চাহিদা পূরণ করতে হাটেন দিনের বেলায় গড় হালাল বিবির টাকা অবস্থায় বিবির হাতে যাইতায় হাতেন যে দুই অঙ্গের কারণে বেশি বেশি গুণা কর দুই অঙ্গরে কন্ট্রোল করার ব্যবস্থা দেওয়া হল আর যত গুণা আছে এইগুলি সারিয়া দেওয়া এখন তোমার জন্য সহজ হয়ে যাবে যদি প্রথম দশ দিনের শাড়ি দিটাই ভার রহমত মাঝের দশ দিনের শাড়ি দিটাই ভার মাক শেষের দশ দিনও তারা যাত হাদিস শরীফের রসুলে করিম সাল যে ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে আমাকে গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার গ্যারান্টি দিতে পারব একটা তার জিব্বা আর একটা তার লজ্জাস্থান কন্ট্রোল করার ব্যবস্থা রমজা কন্ট্রোল করার ব্যবস্থা জিবায় সায় খাই তো তবুও খাও না তাহলে বুঝা গেল কন্ট্রোল করার ব্যবস্থা গ্রহণ করছ মনে সায় দেবির কাছে যাই কিন্তু যাও না বুঝা গেল কন্ট্রোল করার ব্যবস্থা গ্রহণ করছ তোমার লাগি সব রকমের গুণা সারিয়া দেওয়া সহজ তাহলে রমজান গুণা সারা গুণা সারবার সহজ ব্যবস্থা কিনা। না রমজান গুণা সারিয়া দেওয়ার সহজ ব্যবস্থা গ্রহণ করতে পারলে রমজান রহমত হবে গ্রহণ করতে পারলে রমজান মাতিরাত হবে গ্রহণ করতে পারলে রমজান জাহান নাম থেকে না যাতে হবে ঠিক তেমনিভাবে যে গুনার কারণে তোমরা জাহান যাওয়া দেওয়া লাগবে মুসলমান হল এই গুণা মাফ পাওয়ার স্পেশিয়াল ব্যবস্থা রমজান যে সোয়াব বেশি মিলে জান্নাত ই সোয়াব বেশি বেশি পাওয়ার ব্যবস্থা রমজান কিভাবে হাদিস শরীফের করিম সাল্লাহরমাইন রমজান মাসের ভিতরে একটা নভল বন্দীগী করলে একটা পরশ বন্দীগীর সমান্তর পাওয়া যায় আর একটা ফরজ বন্দী করলে সত্তরটা ফরজ সমান সব পাওয়া যায় রমজান প্রতিটি বৎসরে এই একটা রমজান মার্জিয়ে আল্লাহ ফাতরবুল আলমিন আমরা একদিকে গুনামাফের ব্যবস্থা করিয়া দিন ওপর দিকে সাব বেশি বেশি পাওয়ার ব্যবস্থা করিয়া দেন খেলে ওই যে তৃতীয় দলের কোন ঠিকানা কোরআানে বলা হয়েছে না তোমরা কি কেউ দল মুক্ত হইয়া যেন না আমার জাহান্নাম আল্লাহ কোরআনের আয়াতগুলিতে কইছেন জাহান্নাম কাফিরের জন্য জাম্নাত খাওয়ার জন্য জান্নাত খাঁর জন্য জন্য কাফিরের জন্য জান্নাত খাঁর জন্য জন্য তুমি যদি ইমানদার তোমার তো কাভিরের সাথে ও ঠিকানা নাই নেটকারের সাথে ও ঠিকানা নাই তুমি যাইতে কথা বলেছি ওই তুমি যাতে ইমানদার নেককারের ঠিকানা যাইতে পারো এই কারণে রমজান দেওয়া হয়েছে একদিকে স্পেশিয়াল ভাবে গুনা মাসের ব্যবস্থা ওপর দিকে ওই বেশি বেশি নেকি হাসিল করার ব্যবস্থা গ্রহণ করতে ভার যদি গুনামাফের ব্যবস্থা গ্রহণ করতে ভার যদি তাইলে তোমাদেরকে সব রকমের গুনামাফ ফিরে দিয়া আল্লাহ তাকবিন ও গুনাগারের দল তোমাদেরকে নেটকারের দলে তালিকাভুক্ত করিয়ে দাও وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِهَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَهْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقُنَا مِنْ قَبْلُهُ وَأُطُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُتَحَّرَةٌ وَهُ ওই সমস্ত ইমানদারদেরকে সুসংবাদ দিন যারা নেখ আমল করল কি সুসংবাদ আন্নালা হুম জন্নাথ জন্য বহু বাগান সম্বলিত বেহ ফলের বাগান ফুলের বাগান বিভিন্ন রকমের ফলের বাগান আবার বিভিন্ন রকমের প্রবাহিত ঝরণা দুধের জরনা, মধুর জরনা, পানির জোর না ঘিএের জোর যে কোন রকমের পানীয় জিনিসের জোর না এই সমস্ত ফল রান্নাতীয় ফলকে যখন খাইব খাওয়ার আগে দেখব ইটা ফল তো দুনিয়ায় তো খাইবি দুনিয়ার ফলের মতো ফল দুনিয়ার আনের মতো আম দুনিয়ার কলার মতো কলা দেখিয়া হইব আম তো দুনিয়া তো খাইবি খাইয়া হইব না ইটা তো দুনিয়ার আনের মতো না কলা শুব খাইছি খাইয়া শব না ই কলা তো দুলার মত না খাই সাদের বেলায় দুর্ একটু আগে আমখাইয়া খাইছে এক দরনের মজা একটু বাদে আমল খাইব খাইয়া গলার এক দরনের মজা যত আমলে অকল আমের মজার একটা দরণ না কোনোদিন সিলেটের আমখাইয়া কলার মতো মজা হওয়া যায় কোনদিন কোন কলা খাইয়া নি বেলের মতো হওয়া যায় মজা না হ্যাক এক ধরন আছে জান্নাতের মাঝে একটু আগে খাইছে বলা একটু বাদে আবার কলা খাইয়া দেখব না ইদের মজা তো এক দরনের দরণ বিন্নতি আকৃতি এক একরকম স্বাদের ধরন বিন্ন এই ধরনের বহু রকমের ফলমূলের বাগান সম্মলিত জান্নাত ওই সমস্ত ইমানদারদের জন্য যারা নেহ কামল ওয়ালা যারা কিওয়ালা নে কামালওয়ালা আর এদেরকে বিবি দেওয়া হবে কতজন কমসে কম বাহাত্তর জন কমসে কম কতজন ইহতার উভে হতো শ্রীমানা স্ত্রীরা হত্যা আছে দুই তো মেয়ের আরে বেশি না পুরুষ তাদের বিবি দিত আখেরা তো মেয়েরা একের বেশি স্বামী দিছ না পুরুষারে বা বিবি দিছ মেয়ের আর দুই তো অবিচার করছ আখেরা তো অবিচার করি কই পুরুষরে যদি চারজন খুঁজা বিবি দি আর মেয়ের একজন মাত্র স্বামী দিয়ে করা হই তাকে ঠিক আছে পুরুষে একের বেশি বিবি না দেওয়া হোক একের বেশি বিবি না দিলে অনেক মেয়ে সারা দুই নীরা বারৈবোনি দ্বারা জামাই ভাই তো না ইদারে হশ্লিমার বাধে নার আইন খোঁজা দিয়া নারীদের ওর করা হয়েছে না সুবিচার করা সুবিচার করা তশ্লিমার বাঘেও নিল না তোমার কারণ একজন তোমরা ব্যস্তি রই তোমরা নিবাহা তস্লিমার বাঘ হওয়া নেয় না আল্লাহ কন্যা যে একজন একজন লইছে হ্যা একজন যাতে তোমরা খালি না অবিচার না তু বিচার আমার মনে হয় অন্যদিন আপনার একটা ঘটনা সুমাইছি আল্লাহ যে হা যুয়া মুবিধে অভাবে বিবিদেও হবে সে কম কতজন কম সে জন ইয়ার মধ্যে জন এরা জান্নাত তৈরি হয়েছে জান্ন আছে জান্ন হওয়া যাইব আর দুইজন দুনিয়ার দুজন দিবি জান্নাতের সত্তর জন দিবীর সর্দার হবে যারা জান্নাত জন্ম হইল জান্নাত লালিত লালিত হইল জান্নাত এরা সর্দার হই কোন দুনিয়ার মেয়েরা জান্নাতি নারীর সর্দার হবে কেন কারণ দর্শইয়া মুফতির একেরামে লেখেন জান্নাতের নারী হল বিনা মেহনতে জানার চাইতো আর দুনিয়ার নারী মেরত খুঁজে জান্নার চাইছে এই কারণে হেরা তোমরা সরদার দুনিয়াতে যদি কোনো স্বামী স্ত্রী দুজন জান্নাতি হয় আর দুজন এক হত্রে থাকতো চায় একত্রে থাকার সুযোগ দেওয়া হবে তবে স্ত্রীর যদি আমল বেশি আর কারণে উঠলে জান্নাত তো আর স্বামীর নে আমল কম হওয়ার কারণে নিষের জান্নাত তো ত্র থাকার ব্যবস্থা নষ্ট এখন তারারে আবার একটা হল স্ত্রীরে জান্নারটা কি আর একটা হল স্বামীরে নিচের জান্নার তা কি উঠাইয়া আল্লাহর দরবার ও সোনি হয় না লামার থেকে উঠানি হয় সুতরাং স্ত্রীরে উভের জান্নার তাকে লামাইয়া তারা এক হত্র করা হল না স্বামীরে নিচের জান্নার কি উপরে উঠাইয়া তারা একত্র করা হচ্ছে রসুলের কারিম সল্লিমের দরবারে সাহাবাহাম জিজ্ঞাসা করলেন জান্নাতের স্বামী স্ত্রীদের গড়ে সন্তান আদি জন্ম হইবোন জান্নাতিরা সন্তানি আল্লাহ রসলে কোন জান্নাতিয়া যদি আল্লাহ অবশ্যই হইত কিন্তু মানুষ জান্নাত গেলে ভরে মানুষের রুচি এমন হবে সন্তান জন্ম দিয়ে এরারে লালন পালন ভ্রাহ্মণে খাইত না এই কারণে কোন জান্নাতি আল্লাহর কাছে সন্তান খাইত না চাওয়ার কারণে কোন জান্নাতির গড়ে সন্তান জন্ম দেওয়া হইত না সন্তানের আগুপাখার কারণে না মনে না কত বড় আল্লাহ রসলেটা দশটা দুনিয়ার সমান বিবে ঘটনা আমি অন্যদিন আপনারা শোনাইছি আজকে আবার কারণ ঘরে আল্লাহ রসুলে ফরমাইন সর্বশেষের যে লোকটা জান্নাত যাহান নামতে কি ভাবিয়া জান্নাত হে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে বিনা কথা চালিয়ে দিয়া বাজে কথা বাজে আলার বাদ দিয়া আল্লাহর চসবি জি কি রাতার চসবি কাহিল এবার জন্মদিনের জন্য এইরকম রোজাদারে একবার যে সুবাহ আল্লাহ একটা সুবাহান্লাহ শব্দের জব আল্লাহ তার জন্য ব্যস্ত সেই জোরের ভিতরে আল্লাহ তার জন্য এমন দিদি তৈয়ার করেন যে দিদির মুখের ত্রুটির মধ্যে নিষ্ক্যাম্পরের সুগন্ধ যে দিদির শরীরের ঘামের মধ্যে মেস ক্যাম্পরের সুগন্ধ যে দিদির পেটের ভিতরে পেশা বানাই পাখানা বানাই মাসিক ঋতু দিদি আমি একদর্শনাই আর তুমারই যাই গ্রামের মাঝে দুর্গন্ধের টুতুর মাঝের দুর্গন্ধ পেটের ভিতরে ভেসালের মতন নাভাব পাখানের মতো আভাব এটা সংগ্রহ করতে গেলে আমার একটা খেলজুরের দিকে সংগ্রহ করতে এটা কিনতে আমার একটা খেজুরের দিকে সংগ্রহ করতে গেলে কষ্ট আমার একবার শুধু রান এত কষ্ট লাগে দেখ সিদ্ধান্তটি বেশি হয়েছিল এই সিদ্ধান্তটি বেশি হয়ে যাইছি মনে চাইলে এলাকা কিন্তু কি বেশি আমি একবার শুধু আনন্দ লাগিয়ে খেলি ভাই আর তোমার চোভারে কিনতে গেলে এক ডিসন বড় করতে আমার যে পরিশ্রম হবে আল্লাহ যারা বেদিন নয় যারা নাগরমান নয় যারা ইমানদার নেতার তাদের জন্য আল্লাহ ফক্রাব্দুল আলম জানাতে পবিত্র বিবিজন নির্ধারণ করিয়া রাখেন এই সমস্ত বিবিগন কিছুদিনের জন্য আল্লাহকে সমস্ত এই জন্মের অধিকারী হওয়ার অবশ্য বন্দনা জলম অনসিত না কারিকার্ল্লাহ তুমার العالمين وصلى الله تعالى على اخينا محمد والي واصحابي اجمعين اللهم برحمتك يا ارحم الراحمين